المرسلين মসজিদুল হারাম থেকে বাইতের মাসের যে জানি করেছেন এই অংশের নাম হচ্ছে আল আর মেয়ারাজ হচ্ছে থেকে উপরের দিকে যে আল্লাহ তালার সঙ্গে কথাবার্তা হওয়ার জন্য গিয়েছেন সে অংশ হচ্ছে মেয়ার অংশে আমরা আলোচনা শুনেছিলাম যে যাওয়ার পথে এই মাসি হারাম থেকে আকা যাওয়ার পথে তিনি কিছু দৃশ্যাবলী দেখেছেন কিছু জিনিস ঘটতে দেখেছেন এবং সর্বশেষ ছিল যে ফেরাউনের মেয়েদের চুল আঁচ চড়ানোর যে কাজ করতো যে কাজের মহিলা ছিলেন তিনি তহিদে বিশ্বাসী ছিলেন এবং বিসমিল্লা বলে চিরুনি উঠানোর কারণে তার উপরে যে শাস্তি হয়েছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে গরম কড়াইতে তেল ঢেলে দিয়ে সেই উত্তপ্ত কড়াইতে মহিলার বাচ্চাগুলোকে সহ নিক্ষেপ করা হয়েছে এবং যাওয়ার পথে তিনি দেখলেন সেই মহিলার কবর থেকে অনেক সুগন্ধি আসছে আল্লাহ তালা তাঁর এই দিনের জন্য কোরবানিকে এত কবুল করেছেন পরবর্তী দৃষ্টি হচ্ছে তিনি দেখতে পেলেন জেহাদ করেছিলেন তাদের কেমন দেখা যায় তিনি দেখলেন করলাম আহ সামা কান তিনি দেখতে পেলেন কিছু লোক ফসল উৎপাদন করছে চাষ করছে আর ওই একই দিনে ফসল কমপ্লিট হয়ে যাচ্ছে আর ওনারা ফসল কাটছেন রোপন করা হয় একদিনেই বড় হয় ওই দিনের ভিতরে আবার কাটা হচ্ছে এত দ্রুত গতিতে তাদের বরকত হচ্ছে ফসলের মধ্যে তিনি বলেন কারা এই লোকগুলো জিবরুল্লাহামকে বললেন মানহাউলা বাড়িয়ে দিয়েছেন আর তারা যা কিছু আল্লা সেগুলো গুণ বাড়িয়ে দিয়েছেন এবং তিনি অতপর তিনি আরেকটি দৃশ্য দেখলেন যেটা ৬ নম্বর আমাদের এই সিলসিলায় কাউমান বিশার কিছু লোকের শাস্তি দেওয়া হচ্ছে তাদের মাথাগুলোকে বড় পাথর দিয়ে স্ম্যাশ করে দেওয়া হচ্ছে মাথাকে আঘাত করে গুঁড়ো করে দেওয়া হচ্ছে রুদি খাত আবার যখনই স্মাশ হয়ে যায় মাথা গুঁড়ো হয়ে যায় আবার কিছুক্ষণের মধ্যে মাথাটি আবার রূপ ধারণ করে আবার স্মাশ করা হয় আবার মাথাটি মাথার রূপ ধারণ করে আবার স্মাশ করা হয় কন্টিনিউ চলছে কোনো থামা থামি নেই এক নাগারে তাদের এই সাইকেল চলছে চলছে। তিনি বলেন এই লোকগুলো কে জিবরিল্লা এই লোকগুলো হচ্ছে যাদের নামাজ পড়ার সময় হয়ে গেলে তাদের মাথাটা ভারী হয়ে যেত অর্থাৎ নামাজের জন্য তারা দাঁড়াতে পারতো না নামাজ পড়তো না ছিল না কি শাস্তি দেখেছেন আমাদের কেউ যদি পরিচিত থাকে বন্ধু বান্ধব আত্মীয় সজন ভাই ভাতি যা নামাজ না পড়ে যদি এভাবে দিন পার করে দেয় রাত পার করে দেয় আমরা তাদেরকে অ্যালাউ করলে ছেড়ে দিলে তাদের কি ক্ষতি হবে বুঝতে পারছি সপ্তম দৃশ্য দেখলেন তিনি দেখতে পেলেন কিছু লোককে তারা তাদের সামনে এবং পিছনে সামনের দিকে এবং পেছনের দিকে বিশাল বিশাল পাহাড়ের মতো আছে তারা এগুলাকে লটকিয়ে রাখা হয়েছে তারা এগুলাকে টেনে নিয়ে যাচ্ছে এত হেভি এবং তার টানতে পারছে না তারা শেষ পর্যন্ত একরকমের জানুয়ারের মতো এরকম করে তারা হামাগুড়ি দিয়ে যাচ্ছে এগুলার ভার টানতে পারছে না এত বোঝা পাহাড়ের মতন দুই বোঝা তাদের সামনে এবং পিছনে দেওয়া হয়েছে তারা টেনে নিতে পারছে না পরে তারা গরু ছাগলের মতো জানোয়ারের মতো পশুর মতো হামাগুড়ি দিয়ে দিয়ে কোন রকমে যাচ্ছে খুব কষ্ট হচ্ছে তাদের আর কি হচ্ছে তাদের ও দরিয়ার তারা জাহান নামের মধ্যে এক ধরনের কাঁটা জঙ্গলের মতো আছে এই কাঁটাদার জঙ্গলগুলো তারা ভক্ষণ করছে খাচ্ছে খেতে হচ্ছে এবং তারা জাক্কুম খাচ্ছে এমন জাক্কুমের কথা তু করিপে আসছে যে যেটা খুব কাঁটাদার গলার ভিতরে আটকে যায় মুখে দিলে এবং এটা অত্যন্ত তিতা বিষের মতো এটা খেলে মানুষ মরে যাওয়ার কথা কিন্তু তারা জাহান তো মরবে না মৃত্যু যন্ত্রণা মতো পহাতে থাকবে এটা খেয়ে ওরা দফা জাহান নাম এবং আরো হচ্ছে তাদেরকে খেতে হচ্ছে জাহান নামের ভিতরে পাথরকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে জ্বালিয়ে জ্বালিয়ে লাল করা হয়েছে এইরকম অঙ্গারের মতো পাথরগুলোকে তারা খেতে হচ্ছে এত শাস্তি তাদের শাস্তি আমাদের মুসলিমদের মধ্যে জাকাত না দেওয়ার লোকজন কেমন আছে অনেক আছে এই সমস্ত দেশে আশা করি অনেকে আলহামদুল্লা আল্লাহ তাল নেওয়া যে দিন শিকার সুযোগ হচ্ছে এবং অনেকেই দিচ্ছেন মাসা আল্লাহ কিন্তু আমাদের দেশে গেলে যারা এরকম বৃত্তশালী আছে ধনী আছে তারা জাকাত দিতে হয় এই কথা কখনো চিন্তাও করেনি এরকম প্রচুর লোক আছে এই সম্পদ জাকাত না দিয়ে তারা কি শাস্তি পেতে হবে আর তাদের অন্যান্য শাস্তি তো কর্মসারী পে আসছে একটি শাস্তির কথা আছে ওই জাকাতের সম্পদ কে আবার লোহার মতো এই জাতীয় কোনো ধাতুতে বর্তন করে তাদেরকে এগুলা এক ধরনের বার তৈরি করা হবে এগুলোকে জ্বালিয়ে তাদেরকে স্যাক দেওয়া হবে। কপালে এবং বলা হবে তুমি তোমার সম্পদের মজা ভক্ষণ করো আরেকরকম শাস্তি জাকাত না দেওয়ার জন্য বিশাল অজগর সাপ তাদেরকে পেঁচিয়ে ফেলবে পা থেকে শুরু করে পেঁচাতে পেঁচাতে উপরে উঠে গলার এখানে পেঁচিয়ে তার মাথাটাকে এরকম করে ধরবে আর তার এই দুই গালের মধ্যে ঠোকর মারবে বিষ একটা ঠোকর একটা তার আঘাত একটা কামড় এত ব্যাথা হবে কিন্তু তারপর কন্টিনিউসি চলতে থেকে বলা হবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার গচ্ছিত সম্পদ আমি তোমার টাকা পয়সা যেগুলো জাকাত দাওনি অষ্টম দৃশ্য তিনি দেখলেন আল্লাহ একটি কাঠের একটা টুকরার মত খুব ধার কেউ ওখান দিয়ে পার হতে গেলেই কোনো কিছু ওখান দিয়ে পার হয়ে গেলে একদম কেটে যায় এত ধার তখন তিনি বললেন যে এটা কি কি জিনিস এটা তারা ওই সমস্ত লোকদের অবস্থা যারা রাস্তার মধ্যে বসে থাকে রাস্তাকে কেটে ফেলে অর্থাৎ মানুষের পথের মধ্যে চলতে বাধার সৃষ্টি করে জাগা অকুপায় করে নেয় মানুষের হাঁটতে চলতে কষ্ট হয়ে যায় অথবা এর অর্থ হতে পারে যারা এই কাজ যারা করে তাদের এই শাস্তি আল্লাহ তালা কোরআনে পাখি বলেছেন ওলা তোমরা রাস্তার মধ্যে বসে থেক না মানুষকে তোমরা তাদের টাকা পয়সা কেড়ে নাও এছাড়াও রাস্তার মধ্যে বসে থাকলে মানুষে পারাপা হতে অসুবিধা হয়ে যায় এই রাস্তার মধ্যে বসে বসে গল্প করা রাস্তা বন্ধ করে দিয়ে ব্লক করে দিয়ে এটা খুব খারাপ একটা অভ্যাস নবী করিম সালাম রাস্তার খবর বসে আড্ডা দিও না তো সাহির বলেন ইয়া রাসুল্লাহ মাঝে মধ্যে তো বসতে হয় আমাদের কোন উপায় থাকে না এবং কাউকে দেখা সাক্ষাৎ করার জন্য ওই জমানায় তো আর কোন এরকম বড় বড় হাট ছিল না ওনারা বাড়ি থেকে বের হয়ে রাস্তার মধ্যে বসে একটু মাঝে মাঝে কথাবার্তা বলতেন তো কি করা যায় একেবারে নিষেধ নাকি তখন তিনি বললেন তবে হ্যাঁ কোন সময় রাস্তায় যদি বসতে হয় তোমাদের একটু বসার জন্য কথাবার্তা বলার জন্য তাহলে কিন্তু রাস্তার হক আদায় করো বসার অবস্থা রাস্তার হক আদায় করবা কল ও হাক উত্তরিক রাস্তার হক কি তিনি বলেন সালাম মুনকার বললেন মন্ত্রী বসলে অনেকগুলো হক আছে আদায় করতে হবে এক নম্বর হচ্ছে চোখকে মাঝে মধ্যে নিয়ন্ত্রণ করতে হবে নিচের দিকে নামাতে হবে মহিলারা দাতায়াত করবে তখন চোখকে কন্ট্রোল করতে হবে আর মানুষকে কষ্ট দেওয়া যাবে না মানুষ যেন পারাপার হতে অসুবিধা না হয় পুরো রাস্তার মাঝখানে বসে এক সাইডে এ বসো গাড়ি ঘোড়া আসতে গেলে বা কোনো যানবাহন আসতে জবাব দিতে হবে গল্প গুজবে আড্ডায় মেতে সালামের জবাব যদি মিস করো তাহলে রাস্তার হক দেয় হবে না আর আমার না মুন কার আরেকটা কাজ আছে কোন অন্যায় কাজ হতে দেখলে কেউ অন্যায় কাজ করছে তাদেরকে অন্যায় কাজ থেকে দূরে সরাবা ভালো কাজের নসিহত করবা কে উল্টা পাল্টা করলে তাদেরকে দিনের দাওয়াত থেকে ছড়ে আসতে বলবা এই কাজ করতে হবে রাস্তায় বসলে এই হকগুলো আদায় করতে হবে এছাড়া শুধু আর তাদের অর্জেন বসে রাস্তায় বাধা সৃষ্টি করা ক্ষতি করা কারো কিছু কেড়ে নেওয়া হাই জাকাররাও রাস্তার মধ্যে ও বসে থাকে এই জাতীয় কোনো কাজ করলে এটা জঘন্য অন্যায় তাদের শাস্তি হচ্ছে এরকম যে তাদেরকে উঠানো হবে একখণ্ড কাঠের মতো ধার যেখানে তার উঠবে আর কাটতে থাকবে আবার উঠবে আবার কাটা হবে আবার উঠবে আবার কাটা হবে এই শাস্তি চলতে থাকবে এরপরে দেখলেন তিনি নয় নম্বর দৃশ্যের কথা হাতিছে এসেছে নাইন সেন সিন তিনি দেখলেন কি একটি লোক জামা হেজমাতা হাতাবিন আদিমাতিন আদি মাতাম বিশাল কতগুলো কাঠের বা লাকড়ির অনেকগুলো লাকড়ির বিশাল বোঝা সে ভেদেছে জমা করেছে এগুলাকে তাই করে এখন লাই হামলাহা এটাকে সেদিন নিয়ে যাবে উঠানোর চেষ্টা করে কিন্তু উঠাইতে পারে না আন আলাইহা এরপরে গিয়ে আবার আরো কিছু নিয়ে আসে বোঝা বাড়ানোর জন্য এত বড় বোঝা করতে পারে না পারে না আবার যোগ করে দিলেন হ্যা রাজ উম তা কুন ইহা ও আল ইহা আপনার উম্মতের কিছু লোক আছে এমন হবে যারা মানুষের অনেক আমানতের দায়িত্ব মাথায় নেবে টাকা পয়সা আমানত নেবে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে তাদের থেকে টাকা পয়সা নেবে আমানত নেবে এগুলো কিন্তু আদায় করার কোনো ক্ষমতা নাই আদায়ের চিন্তা নাই খালি ঢুকায় আর ঢুকায় দেওয়া লাগবে সে চিন্তা করে না সে আরো নিতেছে আর লোকের থেকে কিভাবে আরো ঢুকানো যায় এ চিন্তা করে যে অন্যের মাল টাকা পয়সা নিয়ে ব্যবসা করার এই ফোন দিটা আসলেই ভালো না অনেকে জানি তারা হত খারাপ চিন্তা করে না যে পুঁজি দিয়ে পারি না পুঁজি হলে মেজরিটি কেসে দেখা যায় সুবিধা হয় না মানুষের আমারত ফেরত দিতে পারে না এই এরকম অনেক জ্ঞান আমাদের সোসাইটিতে আছে আমাদের অনেকের ভিতরে আছে পার্টনারশিপ অনেকে টাকা নিয়ে ব্যবসা বাণী জানাম খুব লাভ দেব এখন দেখা দেবস্থা লাভ তো দূরের কথা এখন মূল টাকাটা পাওয়া যায় কি না এটা নিয়ে বিপদে আছে আর এই ব্যসারা মনে হয় পেরেশানি নাই কিভাবে দেবে চিন্তাও নাই তার মনে হয় যেন তাকে তো ছেড়ে দিলে তার জবাব দিতেই থাকবে কি করবো এখন তো এরকম হয়েছে সেরকম হয়েছে আপনি এত কাহিনী বলেন যার এত টাকা নিয়েছেন তার তো কোলজা ছিঁড়ে যাচ্ছে আপনার কাহিনী শুনলে তাকে লাভ হবে সে টাকা চায় এই খুব সাবধান টাকা পয়সা অন্য টাকা পয়সা দিয়ে ব্যবসা করার চিন্তা এটা খুব ভালো চিন্তা না ছোট ব্যবসা করেন আস্তে আস্তে আল্লাহ কিসমত রাখলে আস্তে আস্তে যদি বড় হয় আপনার টাকা দিয়ে বড় হন এইটাই ভালো চিন্তা কি আপনারা একমত হতে পারলেন অনেক মানুষ টাকা নিয়ে বিশাল ব্যবসা করবো শাসে সব দেখা যায় কিছুই হয় না এত মানুষ টাকা দিবেন থেকে। দশ নম্বর দৃশ্য দেখলেন আলা আলাকাউমিন তুকরা নার কিছু লোকের জিব্বা এবং ঠোঁট আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে যতবার কাটা হয় আবার পরক্ষণেই সেটা নতুন করে আবার গ্রো করে আবার কাটা হয় আবার গ্রো করে আবার কাটা হয় এই শাস্তি চলছে যে কলহা উল্লিন উম্মে এরা হচ্ছে আপনার উম্মতের যারা বড় বড় বক্তা ইন আলিল যারা ইসলামের বক্তৃতা করেন তারা যে কি বিপদে আসেন উন্মতিকা এরা আপনার উন্মতের বক্তাগুলো স্পিকার বীর লুন আর কিতাব তারা মানুষকে অনেক ভালো কাজের উপদেশ দেয় নসিহত করে ওয়াদ করে কিন্তু নিজেদের ক্ষেত্রে ভুলে যায় আমল করে না অথচ তারা কিতাব তালাবাত করে পড়ে তারা কি বুঝে না কি জঘন্য অন্যায় কাজ তারা করছে এরপরে এগারোতম দৃশ্য দেখলেন এগারোতম দৃশ্য আল্লাহরিন পাহাড়ের ভেতর থেকে ছোট্ট একটা ছিদ্র এখান থেকে একটা বড় বড় একটা গরু এত বড় গরু বের হয়ে আসছে চিকন ছিদ্র দিয়ে বাইরে আসে আল্লাহরি দরিয়ারাইয় কিছুক্ষণ পরে আবার ওই সব ছিদ্র দিয়ে আবার ঢুকতে চায় ভিতরে আর ঢুকতে পারে না অনেক কসরত করে ঢুকতে পারে। এবং এই তার এই না ঢুকার সে অনেক কষ্ট পাচ্ছে তখন বললেন তিনি এ হচ্ছে ওই লোক যে লোক কোন কোনো বিষয়ে খামাখা বড় বড় কথা বলে কারো বিরুদ্ধে অনেক বড় কথা বলে কাউকে আঘাত করে কথা বলে কাউকে হঠাৎ করে তার জবান দিয়ে এমন আক্রমণ করে বসে যে বেচারা আকাশ থেকে জমি পড়লো কি হলো আমার আমি তো কিছুই জানি করিও নেই কিন্তু সে তাকে এরকম করে অ্যাটাক করেছে পরে সে ঠিক করলো ও আমি তা আসলে খেয়াল করি না উল্টা পাল্টাই বেচারাকে বলেছি অথবা তার বিরুদ্ধে না জেনেই বদনাম করেছি করেছি এই কথা অনেকের কাছে পৌঁছে গেছে অনেক লোক সাক্ষী হয়ে গেছে আর কোন কোনো কথা কারোর বিরুদ্ধে শুধু নয় অনেক অন্যায় আজগবি বড় কথা বলে বসলো দিনের ব্যাপারে বড় কথা বলে বসলো জানে না যেটা সেটা বলল যে এরকম কিছু হালালকে হারাম বানিয়ে ফেললো আবার হারামকে হালাল বানিয়ে ফেললো এইরকম করছি উল্টা পাল্টা আজগবি কথা যদি কেউ বলে এমন কথা যে কথা আল্লাহর দৃষ্টিতে অপরাধ কিন্তু সে হালকা ভাবেই বলে ফেলল তার এক্সাম্পল একটা হাদিসে এসেছে আল্লাহ তালা এত গুসা হন ওই একটি কথার কারণেই এবং সে যখন কথাটা বলে সে কেয়ারই করে না কি বলল সে এত গুরুত্ব দেয়নি সে এত হিসাব করেনি কিন্তু ওই কথার দ্বারা ওই কথার কারণেই আল্লাহ তালা জাহার নামের অতল তলে তাকে নিক্ষেপ করবেন বাইনাল যে তাকে জাহার নামে এত অতল তলে নিক্ষেপ করা হবে যে পূর্ব দিক থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীর যতটুকু দূরত্ব আছে তখন পড়ে গিয়ে এতটুকু দূরত্বে সে নিচে গিয়ে জাহান নামে ঠেকবে এটা গেল ১২ নম্বর এগারো নম্বর ওকে এবারে আসলে বারো নম্বর দৃশ্য একজনকে দেখলেন তিনি যে তিনি রক্তের সাগরে সাঁতার কাটছেন রক্তের নদীতে সাঁতার কাটছে আর তাকে বারে বারে একটা পাথর নিক্ষেপ করা হয় সে হা করে পাথরটাকে গলা ধোপারণ করে গিলার গিলতে হয় তাকে আবার এটা গিলার পরে আবার তাকে নিক্ষেপ করা হয় পাথর আর সে ওটাকে আবার গিলে গিলতে হয় পাথর গিলে ফেলতে হয় এবং সে ওখান থেকে এই রক্তের সাগর থেকে রক্তের নদী থেকে বের হতে পারে না সাতার কাঠে বের হওয়ার চেষ্টা করে যেদিকে যায় তাকে পাথর এভাবে নিক্ষেপ করতে হয় এবং সেটা হাঁ করে তার মুখে ঢুকে যায় এবং সে ঢুকাতে হয় তিনি বললেন মানহা দা ইয়িব্রিল এটা কে জিব্রাইল এই শাস্তি কেন হচ্ছে যে লোকটি সুদ খায় সুদে টাকা খাটায় সুদ খায় তাকে আমরা বলি সুদখোর কাউকে সুদখর বললে কিন্তু কেউ রাজি হবে না সহজে শুনতে কাউকে সুদখোর বললে সে কি খুশি হবে টাকা মুনাফা দেবে মুনাফা আবার কেউ কেউ আছে যে ব্যবসা করে একজনের কাছে বলে যে আমার আপনার টাকা খাটান আমি আপনাকে লাভ দেব কত করে দেন আপনি দশ টাকা মাসে মাসে আপনার আমি তিনশো টাকা করে দেব। এখন এটা এই যে দশ হাজার টাকা দিনে তিনশো টাকা দেব লাভ ক্ষতির কোন হিসাব কিন্তু কিছু নয় আপনি মাসে মাসে পাবেন এটার নাম কি সুদ কিন্তু এটা হালাল হয় কোন তরিকায় যদি বলে দশ হাজার টাকা দেব আপনার লাভ ক্ষতি যা হয় লাভ হলেও আমি লাভের অংশ নিব ক্ষতি হলেও ক্ষতির অংশ নিব ধরেন থার্টি পার্সেন্ট আমার আর সেভেন্টি পার্সেন্ট আপনার এখন কত লাভ হইল সে অনুযায়ী এটা কিন্তু হালাল এই রিস্ক অনেকে জানা বলে যে আমি ক্ষতি রিস্কে নাই আমাকে মাসে মাসে আপনি যেটা দিবেন ফিক্স করে নিলাম এটার নাম কি সু এরকম সুদ অনেকে খায় মনে করে এটা আমি সুদের কথা বলি নাই ব্যবসায় টাকা খারাপ আমাকে লাভ দিবে এই সুদ হয় কেমন এই সুদ হয় এইরকম লাভ ক্ষতির দায়িত্ব না নিলে কি হয় সুদ হয় এক একতরফা লাভ ফিক্স করে নিলাম তাহলেই সুদ ফিক্স না করলেও যে যা লাভ হয় তা দিবেন কিন্তু ক্ষতিরটা যোগ করেন নাই যে ক্ষতি হইলে কিন্তু আমি নাই সেটার মধ্যে আপনি সেটা আপনি আসেন আর লাভটা শুধু পাইলে লাভের অংশ আমি আসি এইটাই এটার নামই সুদ এরপর আসল তেরো নম্বর দৃশ্য দেখেছেন তিনি নামাজ কবরের মধ্যে নামাজ পড়ছেন কে মুসা আলাই সালাম তিনি বললেন আতাই তু আার এলাকায় একটা বালিয়াড়ি ছিল বালির পাহাড়ের মতো লাল চে বালি ওই ডাকার কোন এক এলাকায় দেখতে পেলাম ইসলিফি কাবরিহি ওনার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছেন পড়ছেন মুসা আল্লাহলাম এটা একটা বিশেষ মর্যাদা যে আল্লাহ তালা ওনাকে এই তিনি আল্লাহর কাছে চেয়েছেন আবদার করেছেন যে আল্লাহ কবর গিয়ে দিন একটি নামাজ পড়তে পারি আল্লাহ নামাজ পড়ার দুনিয়াবি নবুতের দায়িত্ব পালন করতে করতে ওনার নামাজ পড়া সবটা মিটে নাই তা আল্লাহর কাছে আল্লাহ এত লম্বা হায়াত বার্জা খেয়ে থাকবে ওইখানে একটু নামাজ পড়ার সুযোগ দিব আল্লাহ আল্লাহ কবুল করে ফেলেছেন মাঝে মাঝে আমাদের মনে মধ্যে কিছু তো না আসে দুনিয়ার ব্যস্ততার কারণে ঠিক মতো নামাজ কালাম কোরআশী তেলাবাদ করার সময় দিতে পারেনা এত দৌড়াদ মধ্যে থাকি। কবরের মধ্যে এত লম্বা সময় ঘুমাই কি করব। ওই সময় যদি একটু কোরআনশীপ পরাজিত কেমন হতো কিছু করা যেত কিছু দিকে আজকে করা যেত সবাইকে আল্লাহ তৌফিক দেবেন না এই ছোট্ট হায়াতেই সেটা করতে হবে এই দুনিয়া এবাদতের জন্যই সৃষ্টি করেছেন ওমা খালাক ইন এই দুনিয়ার মধ্যে এই দুনিয়ার ব্যস্ততাকে কিভাবে কমানো যায় আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দেন কাট করে যেন একটু আল্লাহর কাছে আমরা জানাতে পারি একটু সময় দিতে পারি আখের জন্য একটু বড় ইনভেস্টমেন্ট যেন হয়ে যায় আল্লাহ তালা যেন আমাদেরকে তৌফিক দেন এই বারোটি দৃশ্যের পরে আসলো এখন যে নামে পৌঁছে গেলেন আর পৌঁছে গেলেন জুবির তিনি বলেন যেহুম নামাজের রক্ত হয়ে গেল আমি তখন নামাজ পড়া শুরু করে দিলাম দেখি যে আমার পিছনে সমস্ত নবীরা হাজির হয়ে গেছেন যে আপনি নামাজ আমি নামাজ পড়াল কোন রেওয়ায়তে আসছে বলেছেন যে তিনি যখন মসজিদ আকসার ঢুকলেন ঢুকিয়ে তিনি নামাজ শুরু করে দিলেন সিমালা এখন এটা নিয়ে এটা কি যাওয়ার পথে নামাজটা হয়েছে না আসার পথে আবার মসজিদ আকসাই এখন হয়ে এসরার দিকে আসলেন ওই সময় হয়েছে এটা নিয়ে ফ আছে ইতিহাস ভিত্তিক রেওয়াজগুলোর কোন রেওয়ায়তে বলেছে যে যাওয়ার পথে হয়েছে অতপর তিনি যখন নামাজ পড়া শেষ হয়ে গেল ওনাকে জিবরুল আলাইস্লাম দুটো পাত্র নিয়ে আসলেন একটা পাত্রের মধ্যে আছে লাবানুন দুধ আরেকটা পাত্রে আছে ঢুকলাম তীরা নামাজ শেষ করলাম খামার ইনাম জিবরুল আলহিসাম আমার কাছে এক পাত্র এক গ্লাস মদ নিয়ে আসলেন আরেক গ্লাস দুধ নিয়ে আসলেন ফখতার তুল্লাবান আমি দুধের গ্লাসটাকে চুজ করলাম বললেন যে আপনি যেটা স্বভাব সুলভ ফেতরাহের দিক থেকে উত্তম কাজ ওইটাই আপনি পছন্দ করেছেন আপনি দুধের টাই নিয়েছেন তো এখন কেউ কেউ প্রশ্ন করবে যে মদ আর দুধ এটা তো আমাদের আমাদেরকে বললে তো আমরা তো দুধটাই নেব এর মধ্যে আর একটা ফজিলতের কি আছে এটার মধ্যে কি আছে। ভাবে তিনি কেন নিবেন এই আসে না এটা এটা আসলো কেন তিনি এর উত্তরে ওলামায় কেরাম বলেছেন দুটো কারণ হতে পারে একটা হতে পারে মদ কি তখন হারাম হয়েছে মদ কোন কোন জামানে হারাম হয়েছে মাদানি জিন্দিগিতে পরবর্তী পরে এখনো তিনি মক্কা থেকেই তো ইসরার এবং মেয়েরাজের কাজ হয়েছে তখনও সেটা হালাল দুই নম্বর হচ্ছে কোন জিবরিল্লাম কি দুনিয়ার পশা মদ নিয়ে এসেছেন নাকি জান্নাতের মধ্যে সারাব আসে জাননাতে আপনাদের সবাইকে আল্লাহ এ খাওয়াবেন মদ খাওয়াবেন ইনশাল কিন্তু এই মদের মধ্যে পসাম নেশা থাকবে না টোটালি সেটা চেঞ্জ হয়ে যাবে যে আনবে কোন জায়গা থেকে সেই জায়গা থেকে নিয়ে আসেন কিন্তু সেখানেও তিনি দুধকে বেশি পছন্দ করেছেন এই কারণে যে দুধটা হচ্ছে ফেতরাত মানুষের জন্মের পরে কোনটা খায় দুধ খায় মায়ের দুধ থেকে গরুর দুধ হ্যাঁ এগুলো এটা ফেতরাত আনবে ফেতরাতের সঙ্গে সম্পর্ক এটাকে তিনি ন্যাচারালটাকে তিনি চুজ করেছেন ইসলাম তো আসলে দিন উল ফিত ঠিক কিনা ইসলাম হচ্ছে মাসুম অবস্থায় দুনিয়াতে বাচ্চাগুলো আসে তারা ইসলাম নিয়ে আসে পরবর্তী পর্যায়ে তাদেরকে ইহুদি খ্রিস্টান অন্য ধর্ম অবলম্বী বানানো হয় তো ইসলাম হচ্ছে মানুষের ফেতরাত এই ফেতরাতকেই তিনি অ্যাকসেপ্ট করেছেন সঙ্গে দুধের সম্পর্ক ন্যাচারালি স্বাভাবিকভাবে অন্য কোন ড্রিংক এগুলোতে পরে কিন্তু ফেতরাত দুধের সঙ্গে ফেতরাতের সম্পর্ক আছে এইভাবে এই দৃশ্য শেষ হয়ে গেল এই জার্নির এই অংশ শেষ মক্কা থেকে ফিলিস্টিন মসজিদে হারাম থেকে মসজিদ আকসার জার্নি শেষ হয়ে এর নাম হল ইসরা আমরা অনেকে শুধু মেয়েরাজ শুনেছি এসরার কথা বেশি শুনিনি কিন্তু রাতের বেলায় জার্নি এই জার্নিটা জমিনের উপরে হয়েছে ইসরা নাইট জার্নি রাতের ভ্রমণ এখানে কোনো উপর দিকের কোনো ভ্রমণের খবর নাই এসরা হলো সমতল ভূমিতে দুনিয়ার উপরে আর যখন উপরের দিকে উঠেছেন মেয়ারাজ অরুজ উপরের দিকে উঠাশন ইংলিশে বলে যেটাকে ঊর্ধ্ব গমন এই মেয়েরাজা জানিয়ে আসছে এখন যখন নামাজ পড়াশুনা গেল দুধ দুধের পাত্রকে দুধ পান করলেন এরপরে নবী করিম সাল্লা বলেন সুম্মা আখাদা বেয়াদি অতবর জিবরি আল আলাম আমার হাত ধরলেনা ইদুনিয়া আমাকে নিয়ে ঊর্ধ্বমন শুরু করে দিলেন প্রথম স্টেশন হল দুনিয়ার উপরে যে আকাশ যে আসমান আছে ওই আসমানে গিয়ে থামলেন। দুনিয়া যখন দুনিয়ার আসমানে পৌঁছে গেলামিল্লাম লেখা এফত জিবরুল্লা সালাম যে ওই প্রথম আকাশের ফেরস্তার যিনি গার্ড আছেন সিকিউরিটি ইনচার্জ আছেন কেয়ারটেকার আছেন ওনাকে বললেন যে আপনি দ্বারাটা খলেন ফকাল আন্তা আপনি কে কওয়ালা জিব্রিল আমি তো জিব্রিল ওমাম মা আপনার সঙ্গে আরেকজন কে কওয়াল্মাদ মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম ফা ওখাত উরাইলাই আচ্ছা ওনার কাছে কি ওই পৌঁছে গেছে নবুতের এই মেসেজ ওনার কাছে চলে গেছে নবুত পেয়ে গেছেন অলরেডি হ্যাঁ তা পেয়েছে ওনাকে নিয়ে এসেছি অনেক কাজ আছে করলেন এবং বললেন যে খুবই ভালো মেহমান আমাদের এসে গেছে ভালো আগন্তক এত সম্মানিত মেহমানকে আমরা সহজে পাই দরদা খুলে দিলেন এই যে জিবরি লাল সাম উপরের দিকে উঠলেন এইখানে বোরাক ইউজ করেছেন কিনা কেউ কেউ মনে করেছেন বরাক ইউজ করেছেন কিন্তু কথা হচ্ছে এখানে বরাক ইউজ করেন নাই ডিবরির আলসার হাত ধরে নিয়ে গেছেন বরাক কে বেঁধে রেখেছেন বাইক মাগার ওখানে একটা পাথরের মধ্যে একটা এরকম করে রিঙ্গির মতো গর্ত হয়ে আছে। ওই জায়গায় বরাকটাকে বেঁধে রেখে এসেছেন উপরের কাজ সেরে যাওয়ার পথে ওখান থেকে দুনিয়া সফরটা বরাকের উপরে হবে কিন্তু উপরের দিকের সফরটা জিবিলাম ধরে ফ্লাই করেছেন নিজে জিবরিলাম কোনো কঠিন কাজ না তিনি তো নিয়মিত এখন আর বিশেষ অ্যাসাইনমেন্টে তিনি এখন নিয়ে যাচ্ছেন তো যখন সেখানে পৌঁছে গেলেন ওয়ান ইয়ে প্রথম আকাশের উঠে উপরে উঠে যখন অবস্থান নিলাম তখন দেখি যে একজন লোক বসে আছেন তার ডানে বালিশ বড় কিছু বাম পাশে আবার একটু বালিশের মতো আছে তিনি এইভাবে বসে আছেন আর একবার ডান দিকে দেখেন আবার বাম দিকে দেখেন ইয়া দিকে যখন দেখেন দেখে ওনার একটু হাসি চলে আসে মুচকি হাসেন খুশি খুশির হাসি আসে আর বাম দিকে ওনার খুব কষ্ট হয় তিনি কানতে থাকেন ফাকল তুমান হাঁদা ইয়া জিব্রিল এই মানুষটিকে বল হাঁদা আবু কম আদম দিলাম আদম আ আর আমাকে ওয়েলকাম করে বললেন মার হাবান অত্যন্ত নেক সন্তান নেক নবী ওয়েলকাম ওয়েলকাম মার হাবা আপনাকে যে বালিশের মতো দেখেছেন দান দিকে কিছু একটা আর বাম দিকে এরকম বালিশের মত করে আছে দুই পাশে দান দিকের এগুলো এই বালিশের মতো এটা তার কতগুলো সন্তানের মধ্যে মতো করে এরকম করে সবগুলো ওখানে পাইল করা আছে আর বাম দিকে যে বালিশের মতো করে আছে এখানে তারা আহ যারা হবে তার বংশধরের মধ্যে পরবর্তী বংশধর যারা কাফের বেদিন মুনাফেক এই পর্যায়ে হয়ে যাবে গুনাগার এদের রুহ গুলো এইখানে আছে যখন ডান দিকে দেখেন তাদের রুহগুলোকে দেখে তিনি খুশি হয়ে যান যে তারা সব আল্লাহর খাঁটি বান্ধা ছিল এমন করে এসেছে এমন করে আরবে ডানাতি হবে আর বাম দিকে গুলো দেখবে তারা সবগুলো গুনাগার হবে কাফের হবে বেদিন হবে এগুলো দেখে তিনি কান্দতেন আহা আমার গোষ্ঠীর এত বড় গোষ্ঠীর এত লোকগুলো বুঝি এই অবস্থায় জাহার যাবে এরপরে এই প্রথম আসমানে তিনি আরো অনেকগুলো দৃশ্য দেখেছেন প্রত্যেকটি আসমানে অনেকগুলো সিন দেখেছেন বিভিন্ন হাতি থেকে এসুলো কম্পাইল করা হয়েছে তার একটা আসলো তিনি বললেন আমি যখন প্রথম আসমানে ছিলাম ঢুকলাম ঢুকলামি এবেল কিছু লোককে দেখলাম তাদের ঠোঁট খুব মোটা মোটা মানুষের ঠোঁট এত মোটা হয় না উটের ঠোটের মতো মোটা উটের ঠোঁটের মতো মোটা মোটা তাদের হাতের মধ্যে আসে অগ্নিকুণ্ড পাথরের মতো করে এরকম হাতে মধ্যে আসে এরকম সাইজের অগ্নিকুণ্ড হাতের মধ্যে আফিহিম তাদের মুখের মধ্যে তারা এটা নিজের হাতে নিক্ষেপ করছে ফতাহরুজুমিন আদবা রিহিম এই অগ্নিকুণ্ড ভিতরে ঢুকে তাদের পেছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে ভিতরে শেষ করে দিয়ে একটা আবার নতুন করে আবার ঢোকানো হচ্ছে নতুন করে শাস্তি আমি বললাম মানহা উল্লাই উল্লাহ আকালাত এরা হচ্ছে যারা জুলুম করে ইয়তিমের সম্পত্তি ভক্ষণ করে উৎখাত করে দিচ্ছে এরকম ঘটনাও আছে মুসলিমের ভিতরে এই শাসটি দুনিয়ার মধ্যে জাগা জমি দখল করে নিজের ছেলেমেয়ের জন্য রেখে দিয়ে তার নাতি নাতি পাবে তারপরে তার গোষ্ঠী বংশধর জুলুমের উপরে সম্পত্তির মধ্যে আছে এরকম বাবা যদি মারা যায় জোর করে দখল করে সম্পত্তি নিয়ে ছেলে মেয়েদের কাছে যদি পরে অন্যরা বলে এই সম্পত্তি তোমার বাবা দখল করেছিল এগুলোতে আমরা এতিম ছিলাম আমাদের সম্পত্তি তোমরা একটু মেহরবানি করে ফেরত দিবা ছেড়ে মেরা ফেরত দেবে না সবাই এই শাস্তির দিকে এই প্রথম দৃশ্য শাস্তির দৃশ্য দেখলেন প্রথম আসমানে প্রথম আসমানে দ্বিতীয় শাস্তির দৃশ্য দেখেছেন কিছু মহিলা শাস্তি হচ্ছে কিছু মহিলার স্তনকে হুক দিয়ে লটকিয়ে রাখা হয়েছে জাহান নামের মধ্যে তাদের স্তনকে হুক দিয়ে ল্য মধ্যে ঝুলছে তারা এরা কারা কলা এই সমস্ত ওই মহিলাগণ যারা বিবাহিত হওয়ার পরেও জেনার লিপ্ত থেকেছে তাদের গর্বের সন্তান এসেছে স্বামী ছাড়া অন্যের ঔরসের সন্তান এসেছে এদের জন্য এই শাস্তি এরকম ঘটনাও কি সমাজে আছে নাকি আছে পরকিয়া প্রেম পরকিয়া এই রকম অন্যায় অপকর্ম মুসলিম সমাজে মধ্যেও রয়েছে আল্লাহ মাফ করুন এরপরে তিন নম্বর দৃশ্য কিছু লোককে তাদের নখগুলো অনেক বড় এবং ধাতব লোহা দিয়ে তৈরি নোক তাদের উজুহ নিজেদের নোক লোহার নোক দিয়ে নিজেদের চেহারার গোস্ত চামড়া খুলে ফেলছেন এবং নিজেদের বক্ষ বুককে নিজেরা চামড়া গোষ্ঠ খুলে ফেলছেন কন্টিনিউ করছে আবার এগুলা পুরো রূপ ধারণ করে আবার তারা এইভাবে করছে এভাবে তাদের এই প্র্যাকটিস চলছে আমি বললাম এরা কারা ইয়ে জুবিল এরা হচ্ছে ওই সমস্ত লোক যারা মানুষের গোস্ত খায় অর্থাৎ তাদের ইজ্জত আব্রু নিয়ে চর্চা পরনিন্দায় ব্যস্ত থাকে আর মানুষ যদি কয়েকজন একসঙ্গে বসে গল্পগুজব করে খাওয়া দাওয়া করে অনেক কথাবার্তা হয় তার ভিতরে কি আসে অনেক সময় অন্য মানুষের কথাবার্তা গিবৎ তাদের পরনিন্দা চর্চা চলতেই থাকে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিন এই অবস্থা থেকে চার নম্বর দৃশ্য দেখলেন প্রথম আসমানে জেনাব্যা বিচারের শাস্তি আগে বলা হয়েছে যারা জেনাব্যা বিচার করে অন্যের অন্তান নিজের গর্বে নেয় আর এখানে আসলে সাধারণ জেনাব্যা বিচার সন্তান হোক আর না হোক জেনাবচারে যারা লিখতে থাকে সুমার বাইনা কিছু লোককে দেখতে পেলাম কিছু মানুষকে দেখলাম তাদের সামনে কি সুন্দর ফ্রেশ তাজা গ্রস্ত আছে পাকটা করা খাওয়ার মতো সুন্দর হালাল গ্রস্ত তার পাশে সামিনা একটি এরা পচা দুর্গন্ধওয়ালা গোস্ত খায় আর এই ভালো গোস্ত তারা খায় না আমি বললাম খরা এরা ও তাদের সঙ্গে তাদের সম্পর্কের কোন ইন্টারেস্ট নাই বাইরে বাইরে ঘুরে ঘুরে তারা জেনা ব্যবচার লিপ্ত থাকে এদের জন্য এই শাস্তি এই জেনা পরিচার কেমন আমাদের সমাজে ছড়িয়ে যাচ্ছে প্রচুর প্রচুর কারণ কি অনেক ক্ষেত্রে অন্যদের সঙ্গে তাদের সম্পর্কে লিপ্ত থাকে মহিলাদের কেস আছে স্বামীকে বাদ দিয়ে তার অন্য জায়গায় ঘুরে বেড়ায় তাদের খরাকের জন্য পাঁচ নম্বর দৃশ্য দেখেছেন হালু আকালাতের একটা শাস্তির কথা আমরা শুনেছি এখানে এমন কিছু লোক দেখলাম এত বড় বড় পেট এরকম পেট কখনো দেখিনি এসছে বুতুন হুম আমি আলে ফেরাউন আমি দেখতে পেলাম যে তাদের প্যাট এত বড় সাইজ মনে হচ্ছে বাড়ি বানাত ওই পথে ঘাটে তারা যে সমস্ত বড় বড় জায়গায় বাড়ি বানাত মাহু মা তারা যখন হাঁটছে যে কোনো কোনো সময় উঠ যখন অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার কারণে সে খাওয়া দাওয়া না করে বহু সে পড়ে থাকে জমিনের মধ্যে এদের অবস্থা এরকম লা আলা সে তারা যখন জাহান নামের দিকে তাদেরকে নিয়ে যাওয়া হয় তারা এরকম করে মাটির মধ্যে পড়ে থাকে এত বড় পেট নিয়ে চলতে পারে না অন্যরা তাদের উপরে গায়ের উপরে পানা দিয়ে অন্য জাহান নামীরা যাওয়া আসা করে তারা সেখান থেকে লড়তে পারে না, তিনি বলেন উত্তর দিলেন তারা হচ্ছেন হাউলাই হা কালাতুর রেবা এরা হচ্ছে যারা সুদ খোর সুদ খায় তাহলে সুদ খাওয়ার একটা শাস্ত্রী এসরার অবস্থা দেখেছেন আরেকটা মেয়েরাজ গিয়ে প্রথম আসমানের মধ্যে তিনি দেখলেন এই প্রথম আসমানে প্রায় পাঁচটি শাস্ত্রী দৃশ্য যাহার নামে দৃশ্য আসলো এরপরে নবী করি ইম সালাম দ্বিতীয় আসমানে সেখানে গিয়ে ওনার সঙ্গে দেখা হলো যে নবীর কাহিনী সেই নবীর কাহিনী আসবে ইনশাল তিনি হচ্ছেন ইয়াহিয়া এবং ঈসাই দুইজন সেখানে আছে ওনাদের সঙ্গে দেখা হলো কিছু কথাবার্তা হলো এরপরে সেখান থেকে তিনি চলে গেলেন তৃতীয় আসমানে সেখানে কার সঙ্গে দেখা হলো কথাবার্তা হল এগুলো আমরা শুনব ইনশাআল্লাহ আগামী সপ্তাহে